আনাস রাদি আল্লাহ হতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লাহ সালাম সফরে এ দু সালাত একত্রে আদায় করতেন অর্থাৎ মাগরীব ও ইশা